আলোচিত হবে আলা বাদ। এর এই পর্যায়ে আমরা এখন অবস্থান করছি হিজড়ির দ্বিতীয় বর্ষে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 এই সংজ্ঞাত শুরু হয় মূলত নবুয়াতের চতুর্থ বছরে যখন রসুল উল্লাহ আলীবাস্লাম প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং শির্ক বর্জন করতে বললেন ক্রাইস্ট নেতৃবৃন্দ নরচেরও বসল তারা দেখল নবীসাল্লাহ আলী আসাল্লাম খুব শক্তিশালী একটি বার্তা নিয়ে এসেছেন এই বার্তার সামনে তাদের দীর্ঘদিনের কর্তৃত্ব ধর্মীয় বিশ্বাস আর সমাজ ব্যবস্থা টিকতে পারবে না আর তাই তারা পাল্টা স্ট্র্যাটেজি হিসেবে শুরু করল ব্যঙ্গবৈদ্র মিথ্যাচার অত্যাচার নির্যাতন আমরা সেগুলো নিয়ে আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি যেহেতু নবীল আলী ওসাল্লাম ছিলেন একজন অভিজাত পরিবার সন্তান তাই তাকে হত্যা বা বন্দী করে ক্রয়েশে তাকে দমন করতে পারছিল না কারণ তার পক্ষে ছিল তার গোত্র বনু হাসিম কিন্তু বাকি অনেক মুসলিমদেরকে ক্রয়েশদের অত্যাচারের শিকার হতে হয় সে কারণে অনেকেই মক্কা ছেড়ে আবিসিনিয়ায় পাড়ি জমান এই বিষয়টা ক্রাইশদের জন্য বেশ অপমানজনক ছিল কারণ মক্কা ছিল আরবের কেন্দ্র আর কুরাই ছিল আরবের মধ্যে সবচেয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে এটা কুরাইশদের জন্য ছিল। তাই আবিসিনিয়া থেকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এই মুসলিমদেরকে ফিরিয়ে আনতে চেষ্টা করে কিন্তু সেটা সফল হয়নি অন্যদিকে নবীজ ইসাল আলি ওয়াসাল্লাম তার দাওয়াতের কার্যক্রম অব্যাহত রাখেন ক্রমাগত হুমকি আর নিরাপত্তাহীনতার কারণে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 পরং মোদিনার প্রথম দিকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব যেগুলো পরবর্তী ঘটনা প্রবাহের গতিপথকে নির্ধারণ করে প্রথম টপিক হলো মোদিনায় নীজির আগমনে মুশরিক আর ইহুদিদের প্রতিক্রিয়া কী ছিল তারা বিষয়টাকে কিভাবে দেখেছিল কেমন ছিল তাদের মনের অবস্থা ইতোপূর্বে আমরা মুসলিমদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি মুসলিমদের জন্য মদিনায় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হিজরত ছিল এক মহা আনন্দের ঘটনা আল্লাহ রসুল যখন মদিনায় এলেন তখন মদিনা ছিল আলোকিত চারিদিকে সাজ রব কিন্তু এই খুশিতে আসলে সবাই শরীর ছিল না মদিনার মশ্রিক আর ইহুদিরা খুশি হতে পারেনি এর কারণ হলো তাদের অহংকার গোড়ামি এবং হিংসা স্বাভাবিকভাবেই তারা তাদের মনের অবস্থা সরাসরি প্রকাশ করেনি মুখ মুখে কিছু বলেনি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 প্রায়ই তাদের সাথে মুসলিমদের ঝগড়া বিবাদ লেগে যেত তারা মুসলিমদেরকে নিয়মিত হুমকি ধামকি দিত এমনকি তারা মুসলিমদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে হাতে অস্ত্র তুলে নিয়েছিল যে কারণে মদিনায় তিনটি ইহুদি গোত্রের কাউকেই আর শেষ পর্যন্ত স্থান দেওয়া হয়নি এই ঘটনাগুলো নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ অন্যদিকে মুশ্রিকরা বদের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করে তবে সেটা ছিল লোক দেখানো তাদের অন্তরে যে শত্রুতা আর বিদ্বেষ ছিল সেটাও ক্ষণে ক্ষণে প্রকাশ পেতে থাকে বিশেষ করে জিহাদের ডাক এলেই তাদের প্রতিক্রিয়া কথা আর কাজে বোঝা যেত যে তারা আসলে নয় আল্লাহ রসুলের আগমনে মুশ্রিকদের প্রতিক্রিয়ার একটি ঘটনা আমরা এই সিরা সিরিজে আগে উল্লেখ করেছিলাম এটা ছিল মদিনার প্রথম দিকগার একটা ঘটনা একবার নবীজি সাল্লু আলী হাসালাম তার গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন সে সময় একটি সমাবেশ দেখতে পেয়ে সেখানে গেলেন তার গাধাটি ধুলো উড়াচ্ছিল তাই দেখে আবদুল্লাহ ইবেন উবাই বলল আপনি এখান থেকে জানত আপনার ধুলো আমাদের কাছ থেকে সরিয়ে নিন আবদুল্লাবেন উবাইয়ের এই ধৃষ্টতাপূর্ণ আচরণ বিরক্তি প্রকাশের ভঙ্গি বলে দেয় তার মনের অবস্থা কেমন ছিল সে নবীজিকে সহ্যই করতে পারতো না কারণ নবীজি আসার কারণেই সে মদিনার রাজা হতে পারেনি সে বদরের পর ইসলাম গ্রহণ করেছিল তবে সেই ইসলাম গ্রহণে কোন আন্তরিকতা ছিল না সে ছিল মুনাফিক নিজের গা বাঁচানোর জন্য মুসলিমের বেশ ধরে তাদের মাঝে ষড়যন্ত্র পাকানোর জন্য সে ইসলাম গ্রহণ করেছিল আর অবস্থা কেমন ছিল। তাদের মনের অবস্থা আজ করা যায় মোদিনার দুই শীর্ষস্থানীয়হুদি নেতা হুয়াই বিন আখতাব এবং আবুয়াসির বিন আখতাবের একটি সংক্ষিপ্ত কথোপকথন থেকে এই ঘটনাও মদিনার একদমকার প্রথম দিকের ঘটনা এই দুজন ব্যক্তি ছিল যথাক্রমে রসল সাল আলী স্ত্রী সাফিয়া রাদ আনহার বাবা ও চাচা নবীজির সাথে সাফিয়ার তখনও বিয়ে হয়নি রসুলের আগমনে তাদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা আমরা জানতে পেরেছি অনেক পরে তিনি বলেন আমি ছিলাম আমার বাবা ও চাচার সবচেয়ে আদরের তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু যখন আল্লাহ রসুলসাল্লু আলী আসাল্লাম বনু আমর এ বেন গ্রাম কুবা এলেন আমার বাবা ও চাচা সকা সকালই তার কাছে চলে গেলেন ফিরে এলেন সূর্যাস্তের সময় ক্লান্ত পরিশ্রান্ত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 মদিনার ইহুদিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বা রাবি ছিলেন এই সালাম আগমনের তিনি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন ইমাম আহমদের একটি বর্ণনা থেকে জানা যায় সালাম যখন আব্দুলকে দেখলেন তখনই তার মনে হয়েছিল এই চেহারা কোন মিথ্যাবাদের চেহারা নয় আল্লাহ রসুল সালু আলিহাস্লামের চেহারা থেকে যেন সত্যের আলো উদ্ভাসিত হত আবদুল্লাহবিন সালাম যেহেতু একজন ইহুদি পণ্ডিত ছিলেন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 হে রসুল্লাহ দেখলেন তো আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম যখন আবদুল্লাহ বিন সালাম জিবিল ফেরেস্তাকে ইহুদিদের শত্রু বলে উল্লেখ করলেন তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম তার সামনে সুরা আল বাকার একটি আয়াত দিলাউত করেন যে শত্রু হবে আল্লাহর তার ফেরেস্তাদের তার রসুলগণের জিপ্রিলের অলের তবে নিশ্চয় আল্লাহ সেসব কাফিরদের শত্রু সুরাবাকারা এক আটানব্বই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 মিআ্লি কিউ ইমতুৎলু আয়লি আনলাইিহুমসুদূ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 তারা সবাই সমান নয় আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াত পাঠ করে এবং রাতের গভীরে তারা সৃজদা করে তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ইমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয় অকল্যাণ থেকে পারণ করে এবং সৎ কাজের জন্য সাধ্যমতো চেষ্টা করতে থাকে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 সাহাবাদের এই অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছিলেন তাই তিনি আল্লাহর এই দুআ দুনিয়ার সবকিছুর চেয়ে মদিনাকে সবচেয়ে ফেলেছিলেন মক্কায় তাদের ফিরে যেতে ইচ্ছে করত সত্যি তবে মদিনাকে তারা এত ভালোবেসেছিলেন যে মক্কা বিজয়ের পরও তারা মদিনায় থেকে গেলেন আবু ওমার ওসমান বিলাল রিয়াল আনহুম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 তিনি আসমা বিনতে আবু বকরের ছেলে বিখ্যাত সাহাবি আবদুল্লাহিনুবাইর রাজু আনহমা আসমা তার সন্তানকে নিয়ে রসুল্লাহ সাল আলিহাস্লামের কাছে যান এবং তার কোলে তুলে দেন রসুল্লাহ সালু আলিহাস্লাম একটি খেজুর চিবিয়ে সেটিকে আবদুল্লাহ বিন জুবাইয়ের মুখে ঢুকিয়ে দেন তারপর রসুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম তার জন্য দোয়া করেন আবদুল্লাহ বিন জুবাইয়ের ছিলেন মহাজিদ্ের প্রথম সন্তান পুরো ঘটনাটি আসমা বিনতে তে আবু বকর রাজু আনহা নিজ মুখে বর্ণনা করেছেন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 পর তার জন্য দোয়া করলেন এবং বরকত কামনা করলেন তিনি ছিলেন ইসলামের প্রথম সন্তান আব্দুল্লা জুবাইয়ের জন্মের পর মদিনার মুসলিমরা খুবই খুশি হয় কারণ তখন একটি গুজব ছিল যে ইহুদিরা মুসলিমদের জাদু করেছে তাই মুসলিমদের ঘরে কোন সন্তান জন্ম নিচ্ছে না এই ঘটনার পর এই গুজব মিথ্যা প্রমাণিত হয় এবং মুসলিমরা এই ঘটনাকে উদযাপন করে এই হাদিসটি আরও একটি গুরুত্বপূর্ণ দিক ইঙ্গিত করে আর তা হল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 মুসলিমরা যখন আল্লাহতালার হুকুম আহকাম মেনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে একমাত্র তখনই ইসলাম পরিপূর্ণ হয়েছে এই দেয় বর্তমানের মুসলিমরা ইসলামের অনেক কিছু থেকেই বঞ্চিতার অর্থনৈতিক উন্নয়ন হঠাৎ করে মদিনায় অনেক নতুন মুসলিমদের আগমনের কারণে মদিনার স্থানীয় মুসলিমদের ওপরে কিছুটা চাপ সৃষ্টি হয় কারণ মুহাজিররা এসেই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 এই সময়টায় মদিনায় অর্থনীতিতে যেন কোন সংকট তৈরি না হয় এজন্য নবী সাল্ল আলিহ্লাম বেশ কিছু ব্যবস্থা নেন এর মধ্যে একটি হল বাজার স্থাপন মদিনার অর্থনীতির লাগাম ছিল ইহুদিদের হাতে মদিনার মূল বাজারতে ছিল তাদের হাতে তাদের ভাল সম্পদও ছিল তারা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করত এই কারণে রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম চাইলেন মুসলিমদের নিজস্ব একটি বাজার থাকুক যেখানে ব্যবসা সংক্রান্ত ইসলামী আইনগুলো কার্যকর করা হবে তিনি মসজিদুল হারামের পাশের একটি জায়গাকে মদিনার বাজার হিসাবে নির্ধারণ করলেন এটি ছিল মদিনার কেন্দ্রীয় বাজার এই বাজারকে তিনি করমুক্ত বাজার হিসেবে ঘোষণা করেন একবার হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেলে সাহাবারা নবীজাল আলিহাস্লামের কাছে আসেন ঘটনাটি বর্ণনা করেছেন আনাসেবেন মালিক রাজিয়াল আনহু লোকজনে সে রসুল্লাহকে বলল হে আল্লাহ রসুল জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে তাই আপনি আমাদের জন্য জিনিসপত্রের দাম স্থির করে দিন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 ইসলামে কঠোর বিধিনিষেধ আছে এবং সে সংক্রান্ত বাজার পর্যবেক্ষণ নীতিমালও রয়েছে এর রসুল্লাহ আলী সাথে সাথে সংসার শুরু করেন হিজরতের ছয় সাত মাস পর যদিও তাদের বিয়ে হয়েছিল মাকি জীবনের শেষের দিকে যখন আয়েশা রেদাল্লাহু আনহার বয়স ছিল ছয় বছর মদিনায় আসার পরে তাকে রসুল্লাহসাল্লাহু এর ঘরে তুলে আনা হয় তখন তার বয়স হয়েছিল নয় বছর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 দুপুরবেলা হঠাৎ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের উপস্থিতি আমাকে সচকিত করে আমার মা আমাকে তার নিকট অর্পণ করেন তখন আমার বয়স ছিল নয় বছর যখন আই সার্দ আনহাকে বিয়ে করেন তখন নবীজি সাল্লাহ আলহিহাস্লামের বয়স ছিল চুয়ান্ন বছর কিন্তু তখনও তার চেহারা ছিল যৌবনের ছা। আমরা হাদিস থেকে জানতে পারে যে রসুল্লাহ সাল্লাহু আলী আসসালাম আই সারদুল্লাহ আনহার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন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 অর্থাৎ আগের বার আয়সারাদ আহা জিতেছিলেন আর পরের বার জিতলেন রসুল্লাহ আলী রসুল্লাহ আলহাম বেশ স্বাস্থ্যবান ও কর্মঠ ছিলেন আর আল্লাহ রসুল হিসেবে দায়িত্ব পালনের জন্য তার এরকম শারীরিক দক্ষতার দরকার ছিল রসুল্লাহ আলহিউম যখন রাবিয়া আগোত্রের প্রতিনিধি দলের সাথে দেখা করেন তখন তার বয়স ছিল পঞ্চাশ বছর কিন্তু রাবিয়া আগোত্রের নেতা তার গোত্রের লোকদের কাছে রসুল্লাহকে যুবক হিসেবে উল্লেখ করেন রসুল্লাহ ছিলেন খুবই প্রাণবন্ত এবং উদ্যমী একজন মানুষ তাই তাকে দেখে তরুণ মনে হত এছাড়াও আনাসিবেন মালিকের বর্ণিত হিজরতের কাহিনীতেও রসলুল্লাহ কেমন ছিলেন তা বোঝা যায় তিনি উল্লেখ করেন যখন রসুল্লাহ আলী আসসালাম ও আবুবকর রাজিয়াল আনহু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন লোকজন আবু বকরকে চিনতে পারলেও রসুলুল্লাহকে চিনতে পারেনি কারণ রসুল্লাহকে দেখতে যুবকদের মতো লাগত আর সেটা তারা ধারণা করেনি আনাস তার সেই বর্ণনায় আবু বকরকে বয়স্ক ব্যক্তি আর রসুল্লাহকে উল্লেখ করেছেন যুবক হিসেবে এই সম্পর্কে হাজার আল করেছেন আবু বকরের বয়স যেমন যেমনই লাগত বড় কিংবা ছোট মনে হতো না অন্যদিকে রসুল্লাহ সাল্লি সাল্লাম ছিলেন আবু বকর হচ্ছে দুই বছরের বড় কিন্তু তারপরও তাকে দেখতে অপেক্ষাকৃত কম বয়স্ক মনে হতো এখন যে ঘটনাটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা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 তিনি বারবার আকাশের দিকে তাকাতেন তার প্রচণ্ড ইচ্ছা ছিল কিবলা যেন কাবা বরাবর হয় কিন্তু এই কিবলা পরিবর্তন করা তার এখতিয়ারে নয় আল্লাহ একমাত্র কিবলা পরিবর্তনের অধিকার রাখেন একটি বর্ণনা আছে যেখানে নবী সাল্ল আলি আসসালাম জিব্রিলকে বলছেন জিব্রিল আমার ইচ্ছা হয় কাবার দিকে মুখ করে সালাদ আদায় করি জিব্রিল উত্তর বলেন। আমি তো আপনার মতো এক বান্দা আমি আল্লাহর ইচ্ছায় আপনার কাছে আসি আপনি যদি এটা চান তবে আল্লাহর কাছে দোয়া করুন এখানে লক্ষণীয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি শ্রেষ্ঠ ফেরেস্তার কাছে নিজের মনের কথা ব্যক্ত করছেন আর তারা দুজনই বলছেন এই ব্যাপারে তাদের কিছুই করার নেই এর থেকে আমরা তাহাইদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আর তা হল দোয়া করতে হবে কেবল আল্লাহর কাছে নবীল্লাহ আলি হাসালাম তাই রাতের গভীরে আকাশের দিকে তাকাতেন এই আশায় যে আল্লাহ তার ইচ্ছা কবুল করবেন কিবলা বানিয়ে দেবেন আল্লাহ সেই দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন হর ওই তুমুম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 আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মাত্র এই রসুল্লার সাথে মক্কা বরাবর সালাত আদায় করেছি এই কথা শুনে তারা তৎক্ষণাৎ সালাতের মধ্যেই নিজেদের কিবলা মক্কার দিকে পরিবর্তন করে ফেললেন এই ঘটনা থেকে রসুল্লার প্রতি সাহাবিদের প্রবল আনুগত্য যেমন বোঝা যায় তেমনি বোঝা যায় সেই সমাজে একজন মুসলিমের কথা বা সাক্ষের উপর সবাই কতটা আস্থা রাখত কিন্তু এই ঘটনাটি বেশ কিছু বিতর্কের জন্ম দেয় শুধুমাত্র কিবলা পরিবর্তনের বিষয় নিয়েই আল্লাহ সুরা আল বাকার চল্লিশটি আয়াত নাজিল করেছেন আল্লাহ রহেমা বলেন এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে মুশ্রিকদের জন্য একটি পরীক্ষা কাবা ছিল আরবের মুশ্রিকদের কিবলা তাই কিবলার দিকে পরিবর্তনের পর তারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে বলতে শুরু করল তিনি আমাদের কিবলার দিকে ফিরে এসেছেন এখন তিনি আমাদের ধর্মের দিকেও ফিরে আসবেন ইবনুল কাহিম আরও বলেন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 এটা মুসলিমদের জন্য একটি পরীক্ষা ছিল আল্লাহ দেখতে চাইছিলেন অনুসরণে তারা কতটা দৃঢ় তারাও কিবলা পরিবর্তন করছেন কিনা অর্থাৎ এই একটি ঘটনা মুসলিম মুশ্রিক ইহুদি মুনাফিক সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল ইবেন সাক বলেন যখন সিরিয়ার দিক থেকে কাবার দিকে কিবলা পরিবর্তিত হলো। এই কিবলা পরিবর্তনের ঘটনাটি ঘটে রসুল্লাহ আলিয়া সাল্লামের মদিনা আগমনের সতেরো মাসের মাথায় রজম মাসে তখন রিফা এবেন কায়েস কুরদম এবেন আমর কাবেন আশরাফ রাফি ইবেন আবু রাফি কা আশরাফের মিত্র হজ্জা জবেন আমর রবি রাবি ইবেন আবুল হোকায়ক ও কিনানা এ বিন রবি বিন আবুল হোকায়ক রসুল্লাহ সাল্লাহ আলাই নিকট উপস্থিত হয়ে বলল হে মোহাম্মদ আপনি যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিলেন তা থেকে কে আপনাকে ফিরিয়ে দিল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 পূর্ব ও পশ্চিম আল্লাহ তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান এই আয়াত সুফাহা বা নির্বোধ বলে আল্লাহ আল্লাহদের দিকে ইঙ্গিত করেছেন কাবা মক্কা জেরুসালেম সবকিছুই আল্লাহর সৃষ্টি আর তাই মুসলিমরা কোন দিক বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করবে তা ঠিক করে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ সোমান তাই আল্লাহ বলছেন পূর্ব ও পশ্চিমের মালিক আল্লাহ ইবেন কাসি রেহমাহ বলেন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 তাহলে তো তোমাদের এতদিনের ইবাদত সব বিফলে গেল ইহুদীদের এই কথার জবাবে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করেন وکذلك جعلناكم امه وتظل لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا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 ইহুদিরা আশা করেছিল মোহাম্মদ আলহিম ইহুদি নবী হবেন এবং তাদের কিবলার অনুসরণ করবেন কিন্তু পরিবর্তনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে নবী কেবল ইহুদিদের মোহাম্মদ বরং তিনি সবার জন্য প্রেরিত হয়েছেন একটা সময় ছিল যখন বন ইসরা ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত উম্মাহ যেটা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আগমন করলেন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 সত্যিকারের তাহাইদের অনুসারী এখন রসুল্লা সাল্লী অনুসারী আর তাদের জন্য একটি নতুন কিবলা নির্ধারিত হল ধর্মের ব্যাপারে ইহুদীদের বুঝ ছিল বারাবারী রকমের আক্ষরিক। তারা বলতে লাগল বাইতুল মাকদিস ছাড়া অন্য কোনো কিবলা বরাবর কেউ যদি মুখ করে তবে আল্লা তা গ্রহণ করবেন না তাদের চোখে তাকোয়া মানে হল তাদের কিবলার দিকে মুখ করা ব্যাস এতটুকুই আসলে ইহুদিরা তাকোয়ার মূল স্পিরিট বুঝতেই ব্যর্থ হয়েছিল कागजे कलम केल्लाह तरह धारणा दिए बोलूल মন অমন বিলিউ মিলিমি على বিচলমি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 অর্থাৎ একশো পঁয়তালিশালা বলেন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 وإنه من ربك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 হই তুম তুম্লো জোহ কুম শু অ্যাংজতু ইনবু মিনহুম ফল فَلَا হুম অঃনি فَلَا তৌ হুম অঃনি অলি উঠিমনি আলৈকুম্ল তদূ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 আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্দিহান হও না আর সবার জন্যই রয়েছে কেবলা এক এক দিকে যেদিকে সে মুখ করে ইবাদত করবে কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল আর তুমি যেখান থেকে বের হও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 তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা প্রাপ্ত হও এই আয়াতটি বিশেষভাবে লক্ষণীয় আল্লাহআ বলছেন তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় কর বর্তমান সময়ে ইসলাম যখন কাফির ও মোনাফিকদের কাছ থেকে প্রচণ্ড আক্রমণ ও সমালোচনার শিকার সেই সময়ে এই আয়াত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রতিটি যুগেই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 অথবা ফেসবুক পেজ ডব ডবল ডবু অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল